মানবতা সমাধান মুারফত রে শুরু কমতলারক আলহামদুলিল রবীমিন রসুল করিম ওলা আলিয়ব আজমাইন ও মন্তব্য বেসিন আল্লাদিন আলিম সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের শত্রুকে চিহ্নিত করেছেন সালাত এবং সালাম নাজিল হুপিয়ানবী সাল্লিয় সাল্লামের ওপর যিনি এই শত্রু শয়েতান সম্পর্কে বলেছেন যে ইন্না শানিমিন ইবিন আদম আজির আদম শান আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য তার রক্তের সাথে চলাফেরা করে সুতরাং একজন মানুষ কখনও শেতানকে বন্ধু বানাবে না কুপ্রবৃত্তির অনুসরণ করবে না মনে যেসব খেয়াল আসে অথচ কাজ সেটা ভালো না আল্লাহর দিনের কাজ না আল্লাহর সন্তুষ্টির কাজ না সেটা মনে আসলে মহান আল্লাহ এখানে শয়তান থেকে সতর্ক করেছেন এই আয়াত এবং এর পরের আয়াত গুলিরও সম্পর্ক রয়েছে আয়েস আর আনহার উপর মানুষ শয়তান যে মিথ্যা অপবাদ দিয়েছিল জিনলিস শয়তান मानस शयतान मुनाफेको प्ररचित करपर जो से सम्पर्क आल्ला मानवजाति के सतर्क कर आ मानु विशेषकर ममिनरा हे विश्वासरा तुम्हरा जख विश्व करो आल्ला परकाले कुरने करीमर विधानुतरा सवधान लाता आतिशयान श्वाइतान। शयतान पदांग अनुसरण करा शयतान जेखने पा रखे से राखियो ना অমায়াতবে হতো আতিশয়তান আর যেই ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শৈতানের কদমে কদম রাখে শয়তানের কথা মেনে চলে মনে আসে শয়তানি কথা খারাপ কথা চেনা ব্যবিচারের কথা আর দুনিয়ার লোভ লালসার কথা অবৈধ লোভ লালসার কথা এইভাবে আল্লাহ পাকের এবাদতবন্দিগিতে গাফিলতির কথা কত আর করব করছিত এই রকম যত খারাপ কথা মানুষের মনে আসে এগুলি শয়তানের পক্ষ থেকে यकम ही मिथ्यापबा सन्देहर भित के ताल छोट के बड़ा ये शयतान पदंकर अनुसरण और जै व्यक्ति शयतान पदंकर अनुसरण कर आल्लाखने उ रेखे एक एट विषय ताके शयान अवश्य क्षतिग्रस्त कर जेने रखना अमर अबिल फाह मुनकार शयान को भलो कहर परामर्श देनाश्चय शयतान मानस के निर्देश दे পরামর্শ দেই কুমন্ত্রণা দেই বিল ফাহসা অশ্লীলতার ও মনকার আর পাপের কাজের অশ্লীল কাজও পাপের কাজ আর সমস্ত পাপ পাপ আল্লাহর হকের ক্ষেত্রে হোক ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হোক অথবা আখলাখ চরিত্র আদান প্রদানের ক্ষেত্রে হোক মানুষের মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক সামাজিক পাপ হোক আর পারিবারিক পাপ হোক আর ব্যক্তি জীবনের পাপ হোক সমস্ত পাপকে মনকার শব্দ সামিল কিন্তু ফাহেসা যেসব পাপে অশ্লীলতার দিক রয়েছে সেগুলি বিশেষ করে আল্লাপাক এখানে উল্লেখ করেছেন যে শয়তান মন্দ কাজের আর অশ্লীল কাজের জন্য পরামর্শ দেয় শতানকে কখনও মানবে না শয়তানের পরামর্শ কুমন্ত্রণায় কখনো কান দেবে না অলাউল্লাহ ফাদুল্লাহ আলীকুম মারাহমাত হু আর যদি আল্লাহ পাকের অনগ্রহ আর তার রহমত তোমাদের উপর না হইত তাহলে তোমরা যে কাজ করেছিলে নবী করিম সাল্লিয়ামের পরিবারের মিথ্যা অপবাদ আর তাতে সন্দেহান হওয়া মা জাকা মিন কুমিন আহাদিন আবাদা তাহলে তোমাদের কোন ব্যক্তিকে আল্লাপাক কখনো পবিত্রতা দান করতেন না আত্মার পরিশুদ্ধি আল্লাপাক দিতেন না অন্তর সাফ হইতো না পাপিষ্ট হয়ে মরে যেত কিন্তু আল্লাপাকের ফজল গরম অনুগ্রহ যা আল্লাপাক তোমাদেরকে মুক্ত রেখেছেন পকান্তরের মুনাফিকরা বিভ্রান্ত হয়েছে এবং জাহান নামের ইন্ধন হয়েছে এসব পাপে লিপ্ত হয়ে ওয়লা কিন্ন কি মেইয়াশা তবে আল্লাপাক যাকে ইচ্ছা করেন পবিত্রতা দান করেন পবিত্রতা দানের জন্য আল্লাহ পাক তার বিধান সকলের জন্য নাজেল করেছেন আল্লাপাকের আসমানি বিধান ওহির বিধান বিশেষ গোত্রের জন্য বিশেষ এক শ্রেণীর লোকের জন্য খাস নয় কিন্তু তা থেকে উপকৃত হবে এবং আল্লাহ পাক যখন মানুষ সচেষ্ট হয় তখন তাদেরকে তৌফিক দিয়ে থাকে আপনি যেই ব্যাপারেই চেষ্টা করুন আল্লাহ তৌফিক দেবেন এই তৌফিকের কথা এখানে বলা হয়েছে যে ইজাক্কি মিয়াশা যাকে ইচ্ছা পাক তাজকিয়া দান করেন আত্মার পরিশুদ্ধি দান করেন পবিত্র করে থাকেন অল্লাহস্বামিউন আলিম আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন মোহান আল্লাহ তারপরে একটি বিষয় উল্লেখ করেছেন যেটা আয়েশা রাজি আল্লাহ তাল আনহার উপরে এই মিথ্যাফবাদের সাথে সম্পর্কিত যারা মিথ্যাফবাদে সাত দি দিয়েছিল তাদের মধ্যে একজন ভালো সাহাবি ছিলেন তার নাম ছিল মিস্তাহ এই ব্যক্তি আবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহর খালাতো ভাই আর অত্যন্ত অভাবী দরিদ্র তার কিছু ছিল না তার ব্যয় বহন করতেন আবাক রাজিয়াল্লাহ তাল আনহর খরচ খরচা চালাতেন সেও জড়িয়ে পড়েছিল যে হইতে পারে এটা হয়েছে হয়তো যার ফলে সিদ্দিকা আল্লাহ তালানহ বড়ে অসন্তুষ্ট হইছিলেন স্বাভাবিক তিনি তো শুধু অসন্তুষ্ট হয়েছিলেন। আজকে যদি কারো পরিবারে এইরকম ঘটনা ঘটে তো পারলে মেরেই দিবে হয়তো আর যদি না পারে তো জীবনেও কথা বলবে না সারা জীবনের চিরশত্রু হয়ে যাবে তিনি শুধু এতটুকু করেছিলেন যা ঠিক আছে তোর এত ভালাই করলাম তোর এত উপকার করলাম ছোট থেকে মানুষ করলাম আর তুই নুন খেয়ে নিমক খারামি করিস যা আর তোর খরচ খরচা দেবো না আল্লাহর কসম করে নিয়ে কথা বললেন মহান আল্লাহ নিষেধ করলেন না এটা অবাকারের জন্য সমীচীন আল্লাহ আল্লাহাক ভালোভাবে অবাকার আল্লাহ তালকে সংশোধন করে দিলেন তালে ওয়ালায় মিনক তোমাদের মধ্য থেকে जरा मर्यदासम्पन्न एवं प्राचुरी आल्लापा अबाकर सिद्दिक के मर्जदाउल फगल मर्जदम्पन्न आल्लापा के दिन दुनिया मर्यादा दान प्रथम खालीफाही रसुरमेर यम्मतर प्रथम व्यक्ति रसुरमे पर जाननाते प्रवेश आल्लाह तला हे आहलिस्तल जम आकीदाकिदार भिन्नता के प्रकाश करे से ही व्यक्ति पथ भ्रष्ट गुमरा মর্যাদা সম্পন্ন ওয়াসা মানে সচ্ছল ব্যক্তি আল্লাপাক রবুল আলমীন দুনিয়ার ক্ষেত্র প্রাচুর্য দিয়েছিলেন তাকে কারণ অন্তরের প্রশস্ততাই হচ্ছে আসল প্রশস্ততা অন্তরের সচ্ছলতা অন্তর যদি বড়ো হয় তাহলে মানুষ দান খাইরাত করতে পারে পরের উপকার করতে পারে আর অন্তর যদি সংকুচিত হয় আর অঢেল পয়সা হয় এক পয়সায় খরচ করতে পারে না আল্লাপাক বলছেন তাহলে যেন এইরকম শপথ না করি যে আত্মীয় স্বজনদের কাউকে দেব না দরিদ্র অভাবী কে দেবোনা মহাজিল্লা আল্লাহ রাস্তায় হিজরত করেছে এদেরকে দেব না কারণ এরা এই অপরাধ করলো কেন একজনই এই কাজ করেছিল আল্লাপাক বহু বছর বাক্য দিয়ে উল্লেখ করেছেন মিস তার ওপর আর খরচ খরচা করব না একে কিছু দেব না এই রকম কসম যেন না করে যেন মার্জনা করে দেই এবং উপেক্ষা করে মাফ করতে আল্লাহ বলছেন অনেক সময় মাফ করলেন কিন্তু উপেক্ষা করলেন না আগের অপরাধ মাফ কিন্তু তারপরে অন্তরে সংকীর্ণতা আছে মনে একটা ব্যাথা আছে আজকালকার সমাজে মাফ করে দেওয়ার পরেও অন্তর মিলে না কোনো বাড়ি যাতায়াত খাওয়া দাওয়া করতো না যাতায়াত কমে গেছে খাওয়া দাওয়া কমে গেছে কথাবত্র কমে গেছে না তাহলে সে উপেক্ষা করেনি ফুল মাফ হচ্ছে যে অন্তরকে পরিষ্কার করে নেবেন যেন কিছুই হয়নি আল্লাহ তহেব্বু নাই আক ফের আল্লাহুম তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন তোমরা মাফ করো মার্জনা করো আল্লাহ তোমাদের মাফ করবে এটা পছন্দ করো না আল্লাহ গাফুর রহম আল্লা পাক বড়োই মার্জনা বড়ই দয়াবান যখন এই আয়াত নাজেল হইল সাথে বললেন হে আল্লাহ অবশ্যই বলছি যে আমরা আল্লাহর এটা পছন্দ করি আশা রাখি যে আল্লাহ আমাদের মাফ করুন সুতরাং আমি যে কথা বলেছি সেটা ভুল বলেছি আমি আর এরকম সিদ্ধান্ত নেব না কসমের কাফারা দিয়ে দিলেন যে কসমের কাফারা রয়েছে কোরআন কিনে বর্ণিত আর তারপরে আগে যেইভাবে মিস্তার ব্যয় বহন করতেন দেখাশোনা করতেন সেইভাবে তিনি ব্যয়বহন করা শুরু করলেন এ হচ্ছে বড় অন্তরের মানুষের গুণ নবী রসুল পরে এই রকমের পরে আমাদের জন্য আদর্শ আল্লাহ নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদে সতি সাধী এবং সরলমনা রমণীদের ওপর কোন রকমের খারাপ রিপোর্ট নেই এর আগে আর খবরও রাখে না যে আমার সম্পর্কে এরকম কথাবার্তা হচ্ছে এইরকম ঘটনার কোন খবর রাখে না মনে ওইসব কখনো খেয়াল আসে না ব্যবচারের তারপরে মিথ্যা দেওয়া হয়েছে এরকম কোন মহিলার উপর আল মোহনাথ আর ইমানদার আল্লা পরে বিশ্বাসী আল্লা পরে ভয় করে আল্লাহ মনে কোনো কথাই নেই এরকম বাজি কথা আল আর ইমানদার যদি এই রকম গুণ বিশিষ্ট নারীদের ওপর কেউ মিথ্যা দেই লুফি দুনিয়া তাহলে দুনিয়াতেও আল্লাপাকের অভিশাপ লান আল্লাহ রহমত থেকে বঞ্চিত এবং তাদের জন্য মহাশাস্তি রয়েছে সেই দিনকে স্মরণ করো যেই দিন তাদের সম্পর্কে সাক্ষী দেবে অন্য বাইরের সাক্ষী নয় তাদের বাক জবান সাক্ষী দেবে তাদের হাতগুলি সাক্ষী দেবে তাদের পা সাক্ষী দেবে বি আমালুন তাদের কৃত কার্য সম্পর্কে কর্ম ইয়ামাই ইয়াফি হল্লাহদ্দিন আহমুল হক যে দিন আল্লাহাক রবুল আলমিন প্রত্যেক ব্যক্তির মানবজাতির জাতির নৈসঙ্গত বদলা পুরপুরি দিয়ে দেবেন দিন মানে এখানে প্রতিদান মালিকদ্দিন মানে মালিক অমিন জাজা প্রতিদান দিবসের মালিকের জন্য দিনের শব্দিক অর্থ হচ্ছে বদলা প্রতিদান আলহাক যা নৈসঙ্গত প্রতিদান যে যেটা পাবে যার যেটা পাওনা আল্লাহাক দেবেন ওয়া আলমন আর জানতে পারবে আন্না আল্লাহ আলহাকুল মবিন যে আল্লাহাক রবুল্লা আলমিন হচ্ছেন চিরসত্য এবং সত্যকে প্রকাশকারী স্পষ্টকারী আল্লাহ পাক রব্বুল আলমিন সৈরানুয়ে আয়াত নম্বর ছাব্বিশে সৎকর্মশীল ভালো মানুষ যারা পাক পবিত্র আর যারা নোংরা চরিত্রের মানুষ দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন আর নবী কারিম সাল্লা সাল্লাম নবী করিম সাল্লাহি সাল্লামের পবিত্র পরিবার পরিবারের সদস্যরা তারা পাক পবিত্র আর যারা মুনাফিক চরিত্রহীন তারা হচ্ছে খাবিজ নোংরা চরিত্রের মানুষ आल्ला पा नबी सब चाहते बसि पवित्र सूतरा आल्ला पा पवित्र स्त्री छाड़ा कखाई करते आयात दिए आल्लाएसरा जी आल्लाहार घटनारे मिथ्या समाप्ति कर अलखबीस लीलखाबी सीन चरित्रहना महिला चरित्रहन पुरुषी अलखबी सतिश पुरुषरा चरित्रहन पुरुषरा चरित्रहना নারীদের জন্য আর পবিত্র মহিলারা চরিত্রবতী মহিলারা জন্য অত্যয় বোন লিপ্তাই বাত আর চরিত্রবান পুরুষরা চরিত্রবর্তী মহিলাদের জন্য এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखियत बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी डाय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 সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন শুধুমাত্র সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৈরানুয়ের আয়াত নম্বর ছাব্বিশে সৎকর্মশীল ভালো মানুষ যারা পাক পবিত্র আর যারা নোংরা চরিত্রের মানুষ দুই শ্রেণী মানুষের কথা উল্লেখ করেছেন আর নবী করিমি সাল্লা সাল্লাম নবী করিমি সাল্লা সাল্লামের পবিত্র পরিবার পরিবারের সদস্যরা তারা পাক পবিত্র আর যারা মুনাফিক চরিত্রহীন তারা হচ্ছে খাবিজ নোংরা চরিত্রের মানুষ আল্লাহ পাকের নবী সবচাইতে বেশি পবিত্র सूतरा तर आल्लापा पवित्र स्त्री छाड़ा कखाई करते आयात दिए आल्लाक आएसराजी अल्लाह तालहर घटनारे मिथ्या घटना समाप्ति कर अलखबीसिसन चरित्रहना महिला चरित्रहन पुरुषा और खबिस पुरुषरा चरित्रहन पुरुषरा चरित्रह नारी অত্তইবা ও লিৎ আর পবিত্র মহিলারা চরিত্রবতী মহিলারা লিত্তইবিন চরিত্রবান পুরুষদের জন্য অত্তই বোন লিত্যবাৎ আর চরিত্রবান পুরুষরা চরিত্রবর্তী মহিলাদের জন্য এটা কখনো হতে পারে না যে একজন সবচেয়েতে বেশি উত্তম চরিত্রের অধিকারী ইন্নাকাল আল্লাহলুক আজিম মহান চরিত্রের অধিকারী সঈদুল মুর সালী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর তার জন্য আল্লাহাক রব্বুল্লা আলমিন চরিত্র হীনা স্ত্রী নির্বাচন করবেন অসম্ভব এটা হইতে পারে না তাহলে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারাই হচ্ছে কবিস পুরুষ আর কবিস নারী আল্লাপ বলছেন উলায় মোবার মিম্মাকলুন এরা এই লোকেরা যারা পবিত্র পুরুষ আর চরিত্রবর্তী মহিলা তারাই হচ্ছে মুগ্ধ মোবার মিম্মায়াকুন এদের এসব কথা থেকে যা বলে থাকে অর্থাৎ মিথ্যা অপবাদ থেকে এই মিথ্যা অপবাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আল্লাহ ফকরাবুল্লা আলমিন আপনি যদি নেক জীবনযাপন করেন চরিত্র গঠন করেন তাহলে আল্লাহ আপনাকে কখনও এই রকম হবিশ চরিত্রের চরিত্রহীনা রমণী দেবেন না অন্তর পরিষ্কার হইতে হবে এবাদত সুন্দর হইতে হবে একলাখ চরিত্র সুন্দর হইতে হবে আর আল্লাহর কাছে দোয়া করিতে হবে আল্লাহ আমাকে চরিত্রবর্তী স্ত্রী দান করো আল্লাহ ফক্রাবুল্লা আলমিন তারপরে এর সাদ করেছেন একজন বাইরে থেকে আসা মানুষ অপর পুরুষ অপরের বাড়িতে যখন প্রবেশ করবে তার নিয়ম নীতিমালা শরীয়তে তার কিছু বিধি বিধান রয়েছে এমনি এইরকম নয় যেমন আমাদের দেশ আচার আছেন কি ডাক দিল ভাই আছেন কি ঢুকে পড়ল আর গ্রামে হইল আবার পর্দা কিসের আছে আমাদের দেশীয় পর্দা মুসলিম সমাজেও এটা ইসলামিক পর্দা নেয় অন ইসলামিক পর্দা আল্লাফাকর আব্বুল আলমহিনের বিধান হচ্ছে মহিলারা যখন বাইরে যাবে তখন হিজাব গ্রহণ করবে পর্দা করে যাবে সে পর্দায় চেহারা ঢাকা ফরোজ না মুস্তাহাব এটা কিন্তু শরীরের বাকি অংশটা এই হাত আর পায়ের পর্যন্ত আর এই চেহারা টাকনাফ রয়েছে মাথার চুলে কোনো দিমত আছে যে চুলের কিছু অংশ খোলা যাবে তারপরেও সতর্কতা হচ্ছে চেহারাকে ঢেকে রাখা কারণ এটাই ছিল সাহাবাহামদের আসল আদর্শ আর আসল আকর্ষণ চেহারাতে মুখমন্ডল রয়েছে যদিও বড় বড় আলেমদের দুটো মত রয়েছে আপনি সুবিধাবাদী হবেন না আপনি একজন পরেসগার মানুষ সুতরাং আপনার স্ত্রী আপনার বোন আপনার মা খালার উপর যাতে করে নাপাক জায়গার মাছিগুলি না বসতে পারে অর্থাৎ অসৎ চরিত্রের মানুষরা যেন দৃষ্টি না ফেলতে পারে এরা পেশা পায়খানার মাছির মতো এরা ক্ষতি করবে সব দিক থেকে আল্লাহাকুল আল বাইরে গেলে এই বিধান দিয়েছেন পর্দার সাথে বেরোবে আর ভিতরে যে যেসব মহিলার আছে তাদের কাছে অপর পুরুষ ঢুকলে হঠাৎ করে ঢুকে যাবে না অনুমতি ছাড়া বরং অনুমতি নেবে বাড়িতে পুরুষ আছে কি নেই যদি পুরুষ না থাকে কোনো মহিলা একে আছে ঢুকবে না বিনা অনুমতিতে এগুলি পর্দার খেলাফ আর এগুলি হচ্ছে অশ্লীলতা জেনা ব্যবিচারের রাস্তা এর মাধ্যমে জেনা ব্যবিচার হয়েছে বাইরে বেহায় ঘুরে বেড়ায় আর না হলে বাড়িতে বাইরে না গেলেও বাড়িতে আর যে কোনো অপর পুরুষ যুবকরা ঢুকে লোকেরা গোটা গ্রামের জন্য কোনো অসুবিধা নাই। ব্য বিচার হচ্ছে আল্লাপা বলছেন আমানো হে মিন সকল বইউতন গাইরা বইউতে তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অপরের বাড়িতে তোমরা প্রবেশ করবে না আসল হচ্ছে যে অন্যের বাড়িতে প্রবেশ করা নিষেধ পাশের বাড়ি প্রতিবেশী ঘনিষ্ঠ আপন ভাই আপনার ভাবি রয়েছে অথবা ছোট ভাইয়ের স্ত্রী রয়েছে আপন ভাইরা ভাই সারু আপনার স্ত্রীর বোন রয়েছে না অপরের বাড়ি तुमरा अपर बाड़ीते प्रवेश करना हत्या जतमति ना निस्तासु मान अनुमति ना नि एक अर्थ शब्दिक अर्थ ओन्स मैं जत तेना हठात कर ढुकले चमके उठे ए चमके उठा के आर्थात बला है आर के के इन्सान बला है मानुष मानुषर का घनिया बसे पाले ना मानुष के देखले পখন তো পশু একটি পশু আর এক দেখে ওদেরকে দেখলে পালাই এমন ভাবে ঢুকে যাবে না যে জানে না যে কি আসছে না আসছে কি অবস্থায় আছে না আছে বাড়ির ভিতরে পর্যন্ত নিয়ে নেবে অত সাল আলা আল্লা এবং সেই বাড়ির সদস্যদেরকেই গৃহে বসবাসকারীদেরকে যতক্ষণ সালাম না দিয়ে দেবে আল্লাহ দুটো নির্দেশ দিয়েছেন একটা হচ্ছে অনমতি নেওয়া আর একটি হচ্ছে সালাম করা করিম কি আমাদের ভাষায় ঢুকতে পারবো আসবো কি বাড়িতে যদি কোনো পুরুষ থাকে তাহলে অনুমতি দেবে আর যদি কোনো পুরুষ না থাকে একা মহিলা থাকে তাহলে অনুমতি দেবে না আল্লাহ আকরাবুল আলমিন এইভাবে অপরের বাড়িতে ঢুকতে বলেছেন আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য আল্লাহ পাক বলছেন এতেই তোমাদের সকলের জন্য কল্যাণ রয়েছে লাইল কেরু যাতে তোমার উপদেশ গ্রহণ করতে পারো আহাদান সেখানে যদি কাউকে না পাও কোন সারা আসলো না জবাব না অথবা বললো যে বাড়িতে নেই মহিলা বলছে বাড়িতে নেই বাড়িতে নেই আর ঢুকে পড়বে আওয়াজ পেয়েছেন ঢুকবেন না খবর অনুমতি হয়নি আপনার ফালা তা অনুমতি না দেবে একবার দুইবার তিনবার বলবেন আসসালাম আলাইকুম আদ খোল সালাম দেওয়ার পর বলবেন ভাই আসবো কি আসতে পারি কি তিনবার বলবেন এক মিনিট দুই মিনিট পরপর একবারে ঘন ঘন না যদি নক করার ব্যাপার আজকাল বেল আছে কলিং বেল। তাহলে কলিং বেলে একসাথে তিনবার না একবার দিলেন এক মিনিট দু থামেন প্রস্তুতি নিচ্ছ হয়তো বেরিয়ে আসছে বিরক্ত করিয়েন না কেউ ঘুমিয়ে থাকতে পারে এক দু মিনিট পরে আরেকবার বেল দিলেন আর এক দু মিনিট পরে আরেকবার তিনবার বেল দেন তিনবার ডাক দেন সালাম দেন বেল দেওয়ার সাথে সালাম দেন যদি শুনতে পায় সন্নতি তরিকা হচ্ছে সেটা তারপরে কোনো সাড়া আসলো না অথবা আসলো কিন্তু বলল যে ভাই ব্যস্ত আছি ওয়েন কিরালা কুমুরেউ ফারজেউ যদি বলা হয় পুরুষ আছে বাড়ির তারপরে বলছে যে এখন যান সময় নেই কোনো রাগ করবেন না এটাই হচ্ছে ইসলাম আর আজকে যদি কেউ বলে দেয় যে ভাই ব্যস্ত আছে এখন দেখা করতে পারছি আর দেখাই করবে না কত সংকীর্ণতা ইসলাম থেকে কত দূরে আল্লাহ বলছেন তোমাদের যদি বলা এর যে ফিরে যাও ফারে যে ফিরে যাও বিনা কোনো কষ্টে কোন মনে কষ্ট নেবে না আল্লাপা বলছেন হো আজকে আল্লাহ এতেই তোমাদের অন্তরের পবিত্রতা আছে এতেই তোমাদের অন্তর পবিত্র থাকবেই ফিরে যাও ফিরে যাও আল্লাহবাতা আমল আলিম তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহাক জানেন লেইসা আলাইকুম জোনাহন আন্তুতান হ্যাঁ যদি এমন কোন ঘর হয় বাড়ি হয় যেই ঘরে কোনো লোক বসবাস করে নতুন বাড়ি তৈরি করছে বাড়িতে কেউ নেই অথবা জানেন যে এটা অনাবাদ বাসা লোক আসে যায় অহরহ এমন কোন ব্যাপার নয় এখানে সেটা আলাদা কথা তো এমন ঘরের কথা আল্লাহ বলছেন এখনো অনাবাদ ঘর এখানে অনুমতি লাগবে না যে ঢুকবো কি ঢুকবো না আল্লাহ পাক জানেন মাতুব্দা যা তোমরা প্রকাশ করো থাক তোমুর আর যা তোমরা গোপন করো সবকিছু জানেন সুতরাং অন্তরকে পরিষ্কার রাখবে আর আখ চরিত্র গঠন করবে আর অন্তরে অসত কোন উদ্দেশ্য রাখবে না আল্লাহর আলমী যেন আমাদের চরিত্র গঠনে তৌফিক দান করেন আমাদের পরিবার থেকে সমাজ থেকে অশ্লীলতাকে দূর করার জন্য তৌফিক দান করেন অসল্লিয়া মোহাম্মদ আলি ওসাহী আজমাই سعدي وهناي يا نفوز وعلىي لا يطيب العيش الا في رضا ربي السماء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 पाउंड उंड नंबर शून्य जिन्होंल शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई बीजि बेमेल करेट पीस टी डट ईस टी मानवतार समाधान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 क्यों इसलम भलो आचरण जोर बोझार जन्म देखु चरित्र गठने इसलमति बृहस्पतिवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सार्लादेटी मानवतारह মহান জামার তাম সৃষ্টির জন্য समस्त विश्व रहमत बनिए पाठाले शांति दूध प्रति सोमवार शनिवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंगे बीस टी